মানবতা সমাধান حس في عماقنا عماقنا الإيمان إنسان هذا العصر أهمل روح السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على سيد المرسلين নবিয়না মোহাম্মদ ইবিনা আবদুল্লাহি ও আলা আলহি ওয়াসবিহি আজমাইন আমাবাদ সম্মানীয় দর্শক যে যেখান থেকে বিশ টিভি বাংলার আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন সবাইকে দোয়া ও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব আমরা আল কোরআনের ওসিয়তগুলো আলোচনা করছিলাম পূর্ববর্তী পর্বগুলোতে আমরা আটটি ওসিয়ত আলোচনা করেছি আজ আমরা নবম ওসিয়ত শুরু করবো সৌরমের একশো বাউন্ন আয়াতে আল্লাহ চারটে ওসিয়ত বলেছেন আমরা প্রথম তিনটে ওসিয়ত আলোচনা করেছি সর্বশেষ আল্লাহ তালা বলছেন ওয়া কুলতুম ফাদুকানোরবা ও বে আহ আউফুকুম বিহি লা আগের তিনটে ওসিহত যেগুলো আমরা আলোচনা করেছি তারপরে বলছেন অবে আহদিল্লাহে আউফু তোমরা আল্লাহর চুক্তি পরিপূর্ণ করো বাস্তবায়ন করো, করলি কুমবিহি আল্লাহ কুমত এটাই তো আল্লাহ তোমাদের ওসিয়ত করলেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো সম্মত দর্শক তাহলে নবম ওসিয়ত হলো আল্লাহর চুক্তি বাস্তবায়ন করা আল্লাহর চুক্তি মানে কি আল্লাহর চুক্তি বলতে তিনটে বিষয় বোঝানো হয় একটা হলো আল্লাহর সাথে আমরা যে চুক্তিতে আবদ্ধ হয়েছি লাহ ইহ্না মোহাম্মদ রসুল্লাহ আমরা একমাত্র আল্লাহর এবাদত করব। এবং মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলীহাসাল্লামের অনুসরণের মাধ্যমেই সে আবাদতটা করব। এটা হলো আল্লাহর সাথে আমাদের চুক্তি মিধাক এটাও বোঝানো হয় আবার আমরা মাঝে মাঝে ব্যক্তিগতভাবে আল্লাহর সাথে যে চুক্তিতে আবদ্ধ হই নিয়ত করি প্রতিজ্ঞা করি কসম করি মানত করি এগুলো আল্লাহর চুক্তি হিসেবে গণ্য করা হয় আর সাধারণভাবে সকল চুক্তি সমাজে যে আমরা একে অপরে চুক্তি করি সাধারণত এই চুক্তিগুলোর ভিতরে আল্লাহর নাম থাকে আল্লাহর নামে অনেক সময় শপথ করে করা হয় রাষ্ট্রীয় দায়িত্ব পেতে গেলে আল্লাহর নামে শপথ করা হয় অথবা কোনো পারস্পরিক চুক্তি এগ্রিমেন্ট এর ভিতরে আল্লাহর নাম থাকে অথবা আল্লাহর নামে শপথ করা হয় এর জন্য সকল চুক্তিকেই আল্লাহর চুক্তি বলা হয় আল্লাহ কোথাও আল্লাহর চুক্তি বলেছেন কোথাও শুধু চুক্তি বলেছেন যেমন এ বিষয়েই এই আল্লাহ সোরবানি ইসরায়ে বলছেন তোমরা চুক্তি বাস্তবায়ন করো চুক্তি পূর্ণ করো কারণ চুক্তির বিষয়ে তোমাদেরকে প্রশ্ন করা হবে জিজ্ঞাসা করা হবে সময় দর্শক এই চুক্তি পূরণ করা এত গুরুত্বপূর্ণ কেন আমরা আগেই বলেছি ইসলামী শরিয়ার সকল বিধানের মূল চেতনা হল ব্যক্তি পরিবার এবং সমাজকে শান্তিপূর্ণ করা সকলেরই সম্পদ সম্ভ্রম এবং প্রাণের নিরাপত্তা প্রদান করা আর এজন্যই চুক্তির বিষয়টা এত গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামে সামগ্রিকভাবে সত্যকে নির্দেশ দেওয়া হয়েছে মিথ্যাকে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে মিথ্যা কোনো অবস্থাতেই বলা যাবে না আর চুক্তি ভঙ্গ করাও একটা মিথ্যা তবে এটা একটা বিশেষ মিথ্যা যার সাথে অনেক রকমের প্রতারণা ক্ষতি বান্দার হক নষ্ট করা থাকে এজন্য এটার ব্যাপারে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ইসলাম চায় যে আমরা সত্যবাদী হই কি নিজের মনের সাথে নিজে যে কথাটা বলি এটাতেও আমরা সত্যবাদী হতে হবে এটা ইসলামের নির্দেশনা আর এই তো ব্যক্তি কারোর সাথে কোনো আদা করিনি শুধু নিজে নিজের সাথেও আদা করেছে অথবা কসম করেছে আল্লাহর কসম করে সিদ্ধান্ত নিলাম এইটা করব অথবা এটা করব না কেউ জানে না সমাজের কারোর ক্ষতি হবে না সমস্যা হবে না কিন্তু এক্ষেত্রেও আল্লাহ কাফারা দেওয়ার বিধান রেখেছে না আল্লাহ তালার নামে তুমি যে সিদ্ধান্ত নিয়েছো এই সিদ্ধান্তই তোমাকে সত্যবাদী হতে হবে এটা যদি ব্যতিক্রম করতে চাও তোমাকে কসমের কাফারা দিতে হবে এই সত্য সর্বত্র মিথ্যাকে শর্বতভাবে বর্জন করতে হবে আল্লাহ রসুল সালাম বারবার বলেছেনমান হবে যখন সে মিথ্যাকে সর্বতভাবে পরিত্যাগ করবে উপহাস করতে হাসি মাস করা করতেও মিথ্যা বলবে না এটা হলো ইসলামের মূর দিক নির্দেশনা আর এরই একটা দিক হল চুক্তি ভঙ্গ করো মিথ্যা তবে এটা মিথ্যার সাথে আরো অনেক হক জড়িত থাকে মানুষের মাল বা সম্ভ্রমের ক্ষতি হওয়ার সময় সম্ভাবনা থাকে আর এজন্যই আল্লামে বারবার বারবার চুক্তি বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তালাকুর আনকারিমে বলছেন সুরা মা এদার শুরুতে ইয়া আওফু ইহাদুফুকুদ হে ইমানদারগণ চুক্তি পূর্ণ করো সকল চুক্তি পূর্ণ করো বাস্তবায়ন করো চুক্তি লঙ্ঘন নাহলের ভিতরে এই চুক্তির ভিতরে আরো বিস্তারিত বলেছে তোমরা যখন চুক্তি করবে আল্লাহর নামে চুক্তি করবে আল্লাহর সাথে চুক্তি করবে যত চুক্তি তোমরা করবে এই চুক্তিগুলো পূর্ণ করবে খবরদার চুক্তি অথবা প্রতিজ্ঞা আল্লাহর নামে কিছু করার পরে এটাকে নষ্ট করো না আল্লাহ তালা কিন্তু সব জানছেন আল্লাহ তালা কোরআন করিমে বারবার বারবার চুক্তি পূরণ করার নির্দেশনা দিচ্ছেন চুক্তি পূরণ করাকে অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাবাদত হিসেবে নির্ধারণ করেছেন আর চুক্তি পূরণ না করা চুক্তি ভঙ্গ করা এটাকে মহাপাপ বলে গণ্য করা হয়েছে আর এজন্যই তো রাসল সাল আলি আসাল্লাম তার জীবনে আমরা কি দেখতে পাই যুদ্ধের মাঠে শত্রুর বিরুদ্ধে লড়াই চলছে সেখানেও চুক্তি ভঙ্গ করা যাবে না তিনি বারবার নির্দেশ দিচ্ছেন খুব লক্ষ্য করুন যুদ্ধ মানেই কৌশল মোমেন কৌশল অবলম্বন করতে পারে কিন্তু চুক্তি লঙ্ঘন করতে পারে না আল্লাহ রসুল সাল্লাহ আসালাম যখন জিহাদের মাঠে শত্রুর বিরুদ্ধে যুদ্ধের জন্য তার বাহিনী প্রেরণ করতেন বিভিন্ন সিয়ত করতেন তিনি বিশেষ করে বলতেন শোহী মুসলিম মুসনাদ আহমদ অন্যান্য গ্রন্থের সহি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলতেন বিল্লাহ অজুব ইসমিল্লা ওয়াকাতিল্লা খবরদার চুক্তি ভঙ্গ করোনা চুক্তি করে প্রতারণা করো এটা তোমাদের জন্য বৈধ নয় আর কোন শিশু কোন নারীকে হত্যা করো কোন যাজক কোনো সন্ন্যাসী কোনো ধর্ম যাজককে হত্যা করবে না সমত দর্শক মানবতার কি নিদর্শন যেখানে অন্যান্য ধর্মগ্রন্থে পর্যন্ত যুদ্ধের নামে চুক্তিভঙ্গের অগণিত নমুনা রয়েছে যুদ্ধের নামে চুক্তিভঙ্গকে বৈধ নয় একটা জরুরি বানিয়ে ফেলা হয়েছে সেখানে যুদ্ধ জীবন মরণ লড়াই রাষ্ট্রের অস্তিত্ব সার্বভৌমত্বের লড়াই তারপরও চুক্তি ভঙ্গ করা যাবে না আমরা যদি রসোল্লা সাল্লামের জীবন দেখি খোলা ফেরা জীবন দেখি তাহলে অবাক হয়ে যাব অমুসলিমদের সাথে চুক্তি করেছেন যখনই দেখেছেন আমরা চুক্তি রাখতে পারবো না তাদেরকে বলে দিয়েছেন ভাই দুঃখিত আমরা আপনাদের সংরক্ষণের হেফাজতের যানমালের নিরাপত্তার যে চুক্তি দিয়েছিলাম আমরা অপারগ হয়েছি আপনাদের চুক্তি ফিরিয়ে দিলাম আপনাদের দেওয়া ট্যাক্সও ফিরিয়ে দিলাম আমরা সরে যাচ্ছি কখনোই তারা যুদ্ধের নামেও চুক্তি ভঙ্গ করেননি যুদ্ধে কৌশল থাকতে পারে কিন্তু যুদ্ধে চুক্তি ভঙ্গের কোনো সুযোগ নেই এটাই হলো ইসলামের মানদণ্ড সমান্ত দর্শক আর এজন্যই চুক্তি ভঙ্গ করাকে ইসলামের সবচেয়ে বড় পাপ হিসেবে গণ্য করা হয়েছে আল্লাহ রসুল সাল্লাম বিভিন্ন আল্লাহ কোরআন খুব ভালো করে আমাদের কি বলছেন ওলা তাহা না উম্মা খবরদার এমন হইনা একজন মহিলা সারাদিন সুতা কাটে কি সুন্দর মজবুত সুতা এরপরে সব সুতা গুলো প্যাঁচ নষ্ট করে নষ্ট করে দেয় তোমরা এরকম হয়ে যাও না যে তোমরা আল্লাহর নামে চুক্তি করলে তোমরা সবকিছু ঠিক করলে পরে নষ্ট করলে তোমরা নিজেদের আমল নেকামল করলে সেগুলো বরবাদ করে দিলে এইরকম তোমরা কখনো হয়েও না তোমরা চুক্তিভঙ্গ কেন করো এক ব্যক্তি আর এক ব্যক্তি চেট্টু দুনিয়ায় কিছু লাভ করার জন্য এক দল এক গ্রুপ একটু লাভ করার জন্য সুযোগে চুক্তি ভঙ্গ করে প্রতারণা করে একটু দুনিয়াবি অর্জনের জন্য টাকা শক্তি ক্ষমতা অর্জনের জন্য করো এটা তো আল্লাহর পরীক্ষা খবরদার তোমরা এটা করো আল্লাহ বারবার সোরা নাহলের এই আয়াতগুলোতে বিস্তারিত বলেছেন যে এগুলো করো এগুলো করার পরিণতি কি সব শেষে যে আবার বলছেন ওলা তাস্তারু বেহাদিল্লাহ তোমরা আল্লাহর চুক্তি আল্লাহর নামে দেওয়া চুক্তি আল্লাহর কাছে দেওয়া চুক্তি দুনিয়ায় গঠিত যে কোনো চুক্তি এটা দুনিয়ার স্বার্থের সামান্য লাভের জন্য দুনিয়ার যত বড় কোটি বিলিয়ন ট্রিলিয়ন সবই তো সামান্য এটাকে তো রেখে যেতে হবে কে এই দুনিয়ার ফায়দা অর্জনের জন্য তোমরা চুক্তি ভঙ্গ করো চুক্তির বিনিময়ে দুনিয়া অর্জনের চেষ্টা করো না দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে এই আয়াতটা আমরা আলো রচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাক যাদের পথে চলা যায় না তারা কারা প্রতিরাকাত কাজ চলাতে তো তাদের কথাই পড়ছি বৈরিল মগ্বে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 मंद पथ के निर्वाचन ना कर निर्देश दिए पथे चला जाए रविवार रुन सम्प्रचार सकाल साढ़े आठ टेलेश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 ও যাদের শাসনের ডঙ্কা বেজেছে দুনিয়ার গলি গলি যেহেতু ছিল তাদের সংবিধান তাই জগতে হয়েছিলেন তারা মহান মহিয়ান আমি মোহাম্মদ বদরুদ্দানি শাসন শিখতে দেশ গড়তে দেখুন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ সম্বন্ধে দর্শক ফিরে এলাম বিরতির পর আল্লাহ তালা আমাদের শেখাচ্ছিলেন দুনিয়ার স্বার্থে দুনিয়ার স্বার্থ যত বড়ই হোক ছোট শক্তি হোক ক্ষমতা হোক টাকা পয়সা হোক এই দুনিয়ার স্বার্থের জন্য চুক্তি নষ্ট করো না ভঙ্গ করো না ইন্দামা আল্লাহর কাছে যা আছে চুক্তি পূরণ করো আল্লাহর কাছে মহা সাপ পাবে দুনিয়ায় বরকত পাবে দুনিয়ায় সফলতা পাবে এটাই তো তোমাদের জন্য কল্যাণ আল্লাহ আবারও বলছেন তোমাদের কাছে যা আছে এটা তো ফুরিয়ে যাবে আর আল্লাহর কাছে যা আছে এটা তো ফোরাবে না এটাই তো হলো অল্প আর বেশির মূল নীতি অলান্নাল্লিনু আজ রহমে হাসানিমা ক্যানুই আমালুন যারা সবর করেছে দুনিয়ার সকল প্রলোভনকে ঠেকিয়ে সত্যবাদিতার উপরে থেকেছে চুক্তি পালন করেছে চুক্তিপূর্ণ করেছে আমি তাদেরকে সর্বোত্তম পুরস্কার দেব। সময়ত দর্শক আমরা এ সকল পাপ তো করি এটা হলো চুক্তি পালন সহ সকল সততার পুরস্কার আর শক্তি ভঙ্গ করা এটা ইসলামী মহাপত এটা মুনাফিকের চরিত্র আল্লাহ রসুল বলেছেন সকল কেতাব হাদিসুল মুনাফিকে চারটে বিষয় যদি কোনো মানুষের ভিতরে থাকে সে একেবারে পরিপূর্ণ নির্ভেজাল বিশুদ্ধ মুনাফিক আর যদি কারোর ভিতরে এই চারটের একটা থাকে তাহলে তার ভিতরে মুনাফিকের একটা গুণ রয়েছে যতদিন না সে এটা ছেড়ে দেয় পরিত্যাগ করে তুমি না খান যখন তার কাছে কোনো আমানত রাখা হয় সে করে ওই দা আহ গাদার যখন চুক্তি করে চুক্তি ভঙ্গ করে ওই দাহ দা যখন কথা বলে মিথ্যা বলে ওয়দা খাস যখন সে ঝগড়া করে ঝগড়ার সময় সে অশ্লীল বাজে কথা বলতে শুরু করে তাহলে আমরা লক্ষ্য করছি এই মুনাফেকের গুণগুলো সব মানবাধিকার কেন্দ্রিক মানুষের সাথে খারাপ আচরণ করে মানুষের সাথে মিথ্যা বলে মানুষের সম্পদ নষ্ট করে ভঙ্গ করে এগুলো মুনাফেকের আলামত তার কারণ সমাজ দর্শক আপনি ইমানের দাবি করছেন আপনি আল্লাহকে ভয় করার দাবি করছেন সামা মতে আল্লাহর কাছে যাবেন দাঁড়াবেন বিচারে তার সম্মুখীন হবেন দাবি করছেন তাহলে কিভাবে আপনি বান্ধার হক নষ্ট করছেন কাজে আপনার আচরণ প্রমাণ করে আপনার ইমান আসলে যে দাবি আপনি ইমানের করছেন এটা হয়তো ঠিক না সময় দর্শক আমরা একটু চিন্তা করলে বিষয়টা বুঝতে পারব আপনি রাস্তা দিয়ে চলেছেন গাড়ি চালাচ্ছেন বা হেঁটে যাচ্ছেন একজন বললো ভাই একটু সামনে মারামারি হচ্ছে গাড়ির কাজ ভাঙবে এক মাইল দূরে আপনি ওই ব্যক্তির কথা যদি দু চার পার্সেন্টও বিশ্বাস করেন আপনা আচরণ প্রভাবিত হবে হয় আপনি দাঁড়িয়ে পড়বেন অথবা অন্য পথে যাওয়ার চেষ্টা করবেন অথবা ফিরে আসবেন আপনি পিপাসারত একজনের কাছে পানি চেয়েছেন সে আপনাকে পানি দিল পাশ থেকে একজন বললো ওকে দেখেছি পানির একটু বিষ মাখাতে বিষ ওকে দেখেছি পানির ভিতরে একটু সুতো ফেলতে আপনি যদি এই লোকটার কথায় সামান্য বিশ্বাস করেন তাহলে আপনার আচরণ প্রভাবিত হবে আপনি হয়তো পানি খাবেন না অথবা পিপাসত্ত্বেও অন্যত্র পানি খোঁজার চেষ্টা করবেন কাজেই আপনার ইমান যদি সামান্য হয় কিন্তু আপনার আচরণ প্রভাবিত না হয় তাহলে আমরা মুসলিম বিশ্ব মুসলিম জাতি মুনাফেক বলতে পারবো না যে অমুকের ইমান নেই কিন্তু আপনি বুঝে নেন যে আপনার ইমানের দাবি সঠিক নয় আপনার ইমানের দাবি যদি সঠিক হতো তাহলে আপনার আচরণ অবশ্যই প্রভাবিত হতো আপনি যদি বিশ্বাস করতেন যে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে আর কেও কেউ আপনাকে তরিয়ে নিতে পারবে না পার করতে পারবেন না আল্লাহ প্রতিটি কাজের হিসাব নেবেন আপনার বিশ্বাস থাকতো যে মালিকি অমিদ্দিন সেই বিচার দিনের মালিক আল্লাহর কাছে আমি অপরাধ করলে আল্লাহ হয়তো মাফ করে দেবেন আপনি আর যাই করুন কথা বললে মিথ্যা বলবেন আমানত দিলে খেয়ানত করবেন ওয়াদা করলে ভঙ্গ করবেন চুক্তি করলে ভঙ্গ করবেন আর ঝগড়া হলে অশ্লীল বাজে কথা বলতে থাকবেন এটা আপনার ভিতরে থাকতে পারে না তাই আমাদেরকে মুনাফিকি চরিত্র থেকে বখারি এবং অন্যান্য গ্রন্থে সৈহাদিস রসুল্লাহ বলছেন কেয়ামতের দিন প্রত্যেক চুক্তিভঙ্গকারীর জন্য লাগিয়ে আল্লা রসুল বলছেন প্রত্যেক প্রতারককে তার পশ্চাৎ দেশে পতাকাটা নিয়ে দেওয়া হবে ইউরোপি প্রত্যেক প্রতারকের এই ঝান্ডাটা লম্বা করা হবে প্রতারণার পরিমাপ উপরে সবার উপরে লেখা থাকবে যে এই দেখো প্রতারক প্রতারক প্রতারক কমকের সাথে প্রতারণা করেছিল কত বড় লজ্জার কথা আমরা আজকে বলে বুঝতে পারি না আপনি যদি একটা বিশাল সমাবেশে মানুষের ভিতরে যান আর সেখানে আপনার মাথার উপরে পতাকা নিয়ে দেওয়া হয় প্রতারক আপনার কেমন লাগবে সেই বিচারের দিনে সে কত বড় লাঞ্ছনা আর এরপরে তো শাস্তি অপেক্ষা করছে কাজেই प्रतारणा कि बड़ भयंकर आल्ला रसुल्लासलम विभिन्न हादी प्रतारणारे काफारा होक फिर जीते हैं यह बेपारे विभिन्न समय विभिन्न बा, हादसे बार बार बोले जे सकल पापर जो काफ़ारा दिए पार पा जाए ना तरक्टा हलो प्रतारणा करा चुक्ति भंग कररा यार जो মানুষকে কেয়ামত পর্যন্ত দায়ী থাকতে হবে তার চুক্তির বুঝে দিতে হবে অথবা তার নেই তো আল্লাহ রসুল সালাম বিভিন্ন তা না হলে কেয়ামত উদ্দিন আটকা পড়ে যেতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন কারোর পর কোন জুলুম করে থাকো কারোর হক নষ্ট করে থাকো মিন মালহি ও আয়দি তার সম্পদ নিয়েছ তার জীবনের কোনো ক্ষতি করেছো অথবা সম্মান সম্ভ্রম নষ্ট করেছো তার বিরুদ্ধে মিথ্যা অপস্বার করেছো তার গিবোধ করেছ তার সম্পদ সম্ভ্রম মর্যাদা প্রাণ কোনো কিছুর ব্যাপারে কোনো ক্ষতি করে থাকো জুলম করে থাকো হক নষ্ট করে থাকো তাহলে এই দুনিয়াতে বেঁচে থাকতেই তার থেকে মুক্তি নিয়ে নাও টাকা দিয়ে পয়সা দিয়ে হাতে ধরে পায়ে ধরে তার থেকে মুক্তি নিয়ে নাও নলে কে দিন কোনো টাকা পয়সা থাকবে না সেদিন আল্লাহ ন্যায় বিচার করবেন আল্লাহ তো এক বান্দার হক নষ্ট করে আরেক বান্দাকে মুক্তি দেবেন না আল্লাহ ন্যায় বিচার করবেন ওই জালেম হক নষ্টকারীর গোনাগুলো নিয়ে তার পাওনাদেরকে প্রত্যেকের হক পরিমাণ বুঝে দেওয়া হবে যদি তার নেকি শেষ হয়ে যায় তখন তার পাওনাদের গোনাগুলো নিয়ে তার উপরে চাপিয়ে দিয়ে তাকে জাহান নামে ফেলে দেওয়া হবে সম্মান্ত দর্শক অন্য হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আসাল্লাম সাহাবিদেরকে প্রশ্ন করছেন আতা রুনা মানেল মুফলিস চরম দরিদ্র অসহায় কে বললেন আলমুফিনা বললেন না আমার নিঃস্ব তো ওই ব্যক্তি যে ব্যক্তি কেয়ামতের দিন অনেক এবাদত নিয়ে উঠবে আদায় করেছে জাকা দিয়েছে সুয়াম পালন করেছে অনেক রকমের এবাদত করেছে দান খয়রাত করে অনেক এবাদত সে করেছে পাহাড় পরিমাণে এবাদত নিয়ে কেয়ামটে ওঠবে ওলা কিন্নহ কাত দরা বাহাদা বক্তা বাহাদা ওসাফা কাদা মাহাদা কাউকে সে মেরেছে কারো রক্তপাত করেছে কারণ সম্ভ্রম নষ্ট করেছে গিবোধ করেছে মানুষের বিভিন্নভাবে হক নষ্ট করেছে তখন কি হবে পাওনা দ্বারা লাইন দেবেন পাওনা দ্বারা তাদের ইনসাফ চাইবেন দুনিয়ার হয়তো তারা ইনসাফ পেতে পারেননি দুনিয়ার জালেমরা তাকে ইনসাফ নিতে দেয়নি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন মালিকুল মুলুক আল্লাহ তাকে ইনসাফ দেবেন আমাদের মনে রাখতে হবে আমরা অনেক সময় প্রতারিত হই আল্লাহ তালার ওসিয়তগুলোর প্রথম ওসিয়তে আমরা বলেছি যে তৌহিদের চেতনা ছাড়া কোনো মানুষ সৎ হতে পারে না আমরা অনেক সময় মনে করি যে অবৈধ উপার্জন করেছি বান্দার হক মেরেছি কোনো নেককার মানুষ দোয়া করলে হয়তো সব মাফ হয়ে যাবে কখনো নয় নেককার মানুষের দোয়া আল্লাহ কবুল করতে পারেন সাধারণ অনেক বিষয়ে নেককার মানুষের সাফাতে আল্লাহ আখেরা অনেককে মাফ করবেন অনেক পাপ মাফ করবেন কিন্তু বান্দার হক তো মাফ করবেন কাজেই আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম বলছেন এই বান্দা আমার উম্মত অনেক নেকি নিয়ে আসবে কিন্তু পাউনারদের ভিতরে নেকিগুলো বন্টন করে দেয়া হবে তার নেকি ফুরিয়ে গেলে তার পাওনাদারদের গুণাগুলো তাকে দেওয়া হবে এভাবে তার পাওনাদের তার নেকি নিয়ে জান্নাতে চলে যাবে আর সে এত নেকি করার পরেও জাহান্নামে চলে যাবে এটাই হলো বড়ো মুফলেস আল্লাহ তালা আমাদের এই অসহায় পরিণতি থেকে রক্ষা করুন আমিন অমাতফিক্লা বি ওসলাল মহামদিন উমি ও আলহি ওয়াসী আজমাইন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা বাক কর্মিকা সহ ভগবান বিনুমা মা फिल्टार कर पानी विशुद्ध डायलिस कर रक्त विशुद्ध है ताप दिले सोना विशुद्ध है कष्टार्जित टिका कि भाव विशुद्ध हो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 টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন নিশ্চিত পূরণ করুন